পবিত্রতা বর্ণনা করে মাহফিমান আর যা জমিনে আছে আর তিনি প্রবল প্রতাপশালী আল হাকিম প্রজ্ঞাময় এরূপ কথা কেন বলছো আলু না যা করনা না কাবুর এটা অত্যন্ত অসন্তুষ্টির কারণ আল্লাহর নিকট আং তাকুলু, মালা তাফা আলু তোমরা এরূপ কথা বলো যা করোনা আল্লাহ ওই সমস্ত লোককে ভালোবাসেন আল্লাউ না যারা যুদ্ধ করে ফি সাবিলহি তার রাস্তায় সফান এরূপ মিলিত হয়ে কান্না হম যেন তারা বুনিয়ানুন একটি অট্টালিকা মারসুস যাতে সিসা হেলে দেওয়া হয়েছে সম্প্রদায় কেন আমাকে কষ্ট দিচ্ছ তোমরা জানো যে প্রেরিত রাসুল রূপে আগমন করেছি অনন্তর যখন তারা বক্রই রইল তখন আল্লাহ তালা তাদের অন্তর সমূহকে আরো বক্র করে দিলেন আমি তোমাদের নিকট আল্লাহ প্রেরিত রসুল রূপে আগমন করেছি মুসদ্দিক আমি সত্যতা প্রতিপাদনকারী লিমা বাইন আমার পূর্ববর্তী তাওরাতের ওয়ামুবা শিরম এবং তার সুসংবাদ প্রদানকারী বীরসুল আদি আমার পরে যে একজন রাসুল আগমন করবেন ইসমহু আহমাদু যার নাম আহমাদ হবে ফালা জা আহম অনন্তর যখন তিনি তাদের নিকট আনায়ন করলেন বিলবাই এনাহি স্পষ্ট নিদর্শনাবলী কলু তখন তারা বলতে লাগল হা দা শিখারম্য এটা স্পষ্ট জাদু যে আল্লাহর মিথ্যা আরোপ করে আহ ইসলাম অথচ তাকে ইসলামের প্রতি আহ্বান করা হচ্ছে আর আল্লাহ আল্লাহ জালিমদেরকে হেদায়ত দান করেন না তারা চায় যে বিয়াফিম নিজেদের মুখ তারা অথচ আল্লাহ তালা নিজ নূরকে পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছিয়ে সারবেন চাই কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন जान सकल धर्म प्रभावशाली मुशरिक चाह मुशरिका जतुष्ट हक युद्धी मानु हे मुमिनगन من تمرا اللہ <سؤال> آن کر রাস্তা আল্লাহর জেহাদ করোম আল্লাহ তোমাদের গুণাসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন উদ্যান সমূহে দাখিল করবেন এবং যার সর্বদা অবস্থানের উদ্যান সমূহে হবে বিরাট সফলতা এবং অন্য আর একটি প্রতিদান প্রতিদান রয়েছে তোমরা তা পছন্দ করো আল্লাহর পক্ষে তোমরা আল্লাহর ধর্মের সাহায্যকারী হও কামা কলা বললেন যে পথে সাহায্যের মধ্যে হতে কতক লোক ইমান আনলো ফোক কাফের হয়ে থেকে গেল্লাদু সুতরাং আমি মোমিনদেরকে সাহায্য করলাম ते शत्रु मोकबिलय जिन्न फलत विजयी हल